আবু মাসুদ আনসারি আদেলাহ দালাহু থেকে বর্ণিত তিনি বলেন একদা জনৈক্য ব্যক্তি বলল হে আল্লাহ রসুল আমি সালাতে সামিল হতে পারি না কারণ অমুক ব্যক্তি আমাদের নিয়ে খুব দীর্ঘ সালাদ আদায় করেন আমি নবী সাল্লাহকে কোন নসিহতের মজতিষে সেদিনের তুলনায় অধিক আগান্বিত হতে দেখিনি তাগতস্বরে তিনি বললেন হে লোক তোমরা মানুষের প্রতি বিরক্তির সৃষ্টি করো অতএব যে লোকদের নিয়ে সালাত আদায় করবে সে যেন সংক্ষেপে করে कारण ते मध्य रोगी दुरबल कर्मव्यस्त लोको थे